মানবতার সমাধান সালামু আলাইকুম রহমতুল্লাহি والسلام রাহিম আলহামদুলিল্লাহ রবিলাম ও আবিন ও সালাম আসহাবিহ আজমাইন ওমান পিস টি বাংলার দূরের কাছে সম্মানিত সুযিদর্শক পৃথিবীর যে প্রান্ত থেকে বসে আপনারা গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠান সামুষ্টিক আলোচনা এতে আপনারা অংশ নিয়েছেন সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হল আল্লাহর পথে দায়ত ও তাবলিগ আর তার অংশ হিসাবে এ পর্বে আমরা আলোচনা করব দায়ত ও তাবলিগের গুরুত্ব ও ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানি না যে আমরা ওই উম্মত যে উম্মতের মাঝে আর নবী আসবেন না কিন্তু উম্মত একটি কারণে লাস্টে এসেও সকলের উম্মতকে ছাড়িয়ে যাবে কারণটাই হলো। যে এরা নবী ও রসুলগঞ্জের দায়িত্ব পালন করতেন দায়বতীগের দায়িত্ব এরা কেয়ামত পর্যন্ত পালন করে যাবে সুতরাং এটি কিন্তু হেলাখেলার বিষয় নয় অতএব এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা আমরা শুনবো পরিচিত হয়ে নিব আমাদের অতিথিদের সাথে আমার ডান দিকে আছেন বিশিষ্ট আলম ইসলামীদের আর্শাদ মাদানীকু এবং আমার সর্ববামী আছেন বিশিষ্ট আলম লেখক গবেষক শেখ আকরমান বিন আব্দালাম شماني تشغلية أبنى تشترويسي أمي هارون حسيني بلتلم دعوة إلى الله وغرطة وفضيلة إبشيه برثمي أليتنا الشتبات قرارجون أحمن جلت شيخ أكرم الزمان من عبد السلام الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن ولا ما بعد دعوة جهتو الله تبارك وتلار كسي সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে পছন্দনীয় আমল অতএব এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে দাওয়াতটাকে আমাদের কিভাবে বুঝতে হবে কিভাবে নিতে হবে কিভাবে এর হক আদায় করতে হবে আল্লাহ তবরকতলা এই দাওয়া সংশ্লিষ্ট ব্যক্তি সম্পর্কে বলছেন ওমান আহসানি মুসলিমিন। আল্লাহ বলছেন ওই ব্যক্তির কথার চেয়ে কোন ব্যক্তির কথা অধিক সুন্দর হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে অর্থাৎ আল্লাহ তবরকতালার এই প্রশ্নের ভঙ্গি থেকে বোঝা যায় যে এটা হলো ইস্তিফাম ইনকারি অস্বীকৃতিমূলক একটা ভঙ্গি আল্লাহ ব্যবহার করেছেন এর অর্থ হলো এটা যে আল্লাহর দিকে যে ব্যক্তি আহ্বান করে এই ব্যক্তির চেয়ে পৃথিবীতে আর কোনো ব্যক্তির কথার মূল্য হতে পারে না সে প্রেসিডেন্ট হোক মন্ত্রী হোক যেই যত পদবীর লোক হোক না কেন তার কথার কোনো মূল্য নেই আল্লাহ তরকতালার কাছে যত মূল্য হল আল্লাহর দিকে আহ্বানকারী ব্যক্তির কথার মূল্য তারপরে ও আম শুধু দাওয়াত দিল আর সে নিজের ভুলে থাকবে এটা হবে না আল্লাহ তববারকদাল লেখেনে আর একটা পয়েন্ট জড়িয়ে দিয়েছে যেদিকে মানুষকে আহ্বান করছে সে নিজেও আমলকারী হবে ও মানে সে নিজে সৎ আমল করে অকাল ইন্ডিয়ান ইমিন মুসলিম এবং সে বলে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত তো এই মুসলিম হয়ে আল্লাহর দিকে দাওয়াত দেয় এবং সে যেদিকে মানুষকে দাওয়াত দেয় সে নিজেও আমল করে এটাই হলো আমেল আল্লাহ তাহলে আল্লাহ তো বড় কথাটা বলছেন যে এর সে। কথার দিক থেকে উত্তম ব্যক্তি আল্লাহর কাছে আর নেই সবচেয়ে মূল্যবান ব্যক্তি হলো দামি ব্যক্তি হলো এই কথা এই এখান থেকে আমরা যেমন ফজিলত জানতে পারতেছি একই সাথে গুরুত্বও জানতে পারতেছি যে এর চেয়ে আর ফজিলত কাজ নেই এর চেয়ে আল্লাহ তবরকালার কাছে পছন্দনীয় কাজ নেই এই জন্যই তো রসুল তিনি যে দায়িত্ব পেয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে সেই দায়িত্বটাই হল দায়বতাবের দায়িত্ব আল্লাহ বলেছেন আল্লাহ তো নিজেই দাওয়া দিচ্ছে না আমি বলতে চাচ্ছি দাওয়াত তবলিকের দায়িত্ব নিয়ে আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন আর এই দায়িত্বই তাকে সর্বোচ্চ আসন করেছে আল্লাহ দিয়েছেন দায়িত্বের মতো মতে তাহলে যে বা যারা দাওয়তের কাজটাকে ফকিরদের কাজ মনে করে মোল্লা মুশীদের কাজ মনে করে তচ্ছ মনে করে উড়িয়ে দেয় যারা নবীদের যে অজিফা চাকরি সেই চাকরি যারা করেন এবং শ্রেষ্ঠ নবীর চাকরি সেই চাকরি যারা করেন তাদেরকে তুচ্ছ করে উড়িয়ে দেওয়া বলেছে না আমি তো আপনার সাথে এই বিষয়ে শেয়ার করছি আসলে কথা একটা জিনিস যে আরো অনেক কথা রয়ে গেছে এটার মধ্যে প্রসঙ্গটা উঠেছে আমরা যদি ইতিহাস আমরা যদি তাহলে প্রথম আমরা দেখবো যে অথেন্টিসিটি বিশ্বস্ত ইতিহাস সূত্র কি ঐতিহাসিকগণ ইতিহাস লেখেন বিভিন্ন দিক থেকে গবেষণা করে প্রয়োজনে প্রত্ন তত্নেরও তারা ইয়ে নেন ইতিহাসের বিভিন্ন উপাদানের তারা সাহায্য নেন না আমরা বলব অতীত ইতিহাসের মধ্যে সবচাইতে বিশিষ্ট এবং বিশ্বস্ত সূত্র হচ্ছে আল কোরআন কোরআন আল্লাহর কালাম আর আল্লাহ পাক যেটা বলবেন পৃথিবীর কোন মাহলুক নেই যেটা খন্ডাতে পারে আল্লাহ রব্বুল আলমিন এই ইতিহাস আমাদেরকে জানিয়েছে নবীদের ইতিহাস আনে পাখে আপনি যেটা বলেছেন আমি সেই ইতিহাস প্রসঙ্গে টেনে আনলে কয়েকজন নবীর কথা আমরা এখানে নিয়ে আসতে পারব যারা দায় আল্লাহ অর্থাৎ আল্লাহর পথে আহ্বানকারী মোবাইল এবং যারা আল্লাহর রিসালাতকে মানুষের কাছে পৌঁছিয়েছেন তাদেরকে পরিহাস করার তাদের পরিণাম কি হয়েছে আমরা সেটার উপরে আলোচনা করলে দীর্ঘ আলোচনা করা যেতে পারে শুরু হোক নুহ আলি ইসালামকে দিয়ে একদিন দুদিন দাওয়াত দেননি সাড়ে নয় শত বছর তিনি দাওয়াত দিয়েছেন অনেকে বলে সাড়ে নয় বছর তার বয়স ছিল না কথাটা ঠিক না দাওয়াতেই তিনি বেশ ব্যয় করেছেন সাড়ে বছর তেরোশো বছর বয়স ছিল হ্যাঁ তেরোশো বছর আর কিছু কম বেশি এইভাবে আছে যাই হোক আমরা কোরআনে যেটা পাচ্ছি বল এখানে এটা দিয়ে কেউ এটাকে নিয়ে আসছেন যে বয়স ছিল এটা আর বলছেন যে না এই লাফিহিম মানে আল্লাহর দিকে দাওয়াত করার জন্যই তিনি অবস্থান করেছেন ৫০ কম হাজার বছর আচ্ছা এই নোয়াল ইসলাম যখন দাওয়াত দিতে দিতে দিতে দিতে অনুসারীর সংখ্যা তেমন বৃদ্ধি হচ্ছিল না এটা পর্যায়ে চলে এসছে এই জমিনের মধ্যে তুমি কোন জালেমকে ঠায়ে দিও না যে মানুষকে বিভ্রান্ত করে জাহান নামি করে দেবে এরপরে আরো আয়াতি সেদিকে যাচ্ছি না তখনই আল্লাহ রব আলমিনের পক্ষ থেকে বললো যে ঠিক আছে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছি দেব তুমি আর তোমার অনুসারী ছাড়া এই পৃথিবীতে আর কেউ বাসবে না সবকে ধ্বংস করে দেবে তখন উপায়টা কি হবে তখন আল্লাহ রবুল্লাহ আলমিন উপায় দেখিয়ে দিলেন যে দেখো আমি তুফান পাঠাবো যে তুফানে সারা বিশ্ব প্লাবিত হবে সারা বিশ্বের যত প্রাণী আছে সব ধ্বংস হবে একমাত্র বেঁচে থাকবে তারা যারা আমাকে মেনেছে তুমির মতো নবী এবং তোমার অনুসারীরা বেঁচে থাকবে তো বেঁচে থাকার পদ্ধতিটা কি হবে বলছে যেহেতু প্লাবন আসবে তুফানের তাহলে পানি পানি থেকে বাঁচার উপায় নৌকো এই জন্য আল্লাপাক বলছেন ওয়া স্নাইল ফুল কবে আয়ুন আমার চোখের সামনে এবং আমার দ্বীপ নির্দেশনায় তুমি নৌকো তৈরি করতে থাকো এরপরেই একটা বড় সতর্ক বাণী উচ্চারণ করেছেন ওয়ালা তু হ তৈবিন খবরদার যারা জালেম তাদের ব্যাপারে আমার কাছে কোন সুপারিশ করতে পারবে না ইনাহু রাখুন তারা অবশ্যই ডুবে যাবে এখানে আপনি যে কথাটা আসছেন পরে রায়াত এবার আমরা চলে আসি ওয়াসনাউল ফলক তিনি নৌকো তৈরি শুরু করলেন যখনই এই নৌকো তৈরির সময় কোনো আলি হিমালা উমিন উমিন এখান থেকে আমরা আরেকটা জিনিস বুঝি যুগে যুগে দাওয়াতি কাজে যারা বাধা দিয়েছেন তাদের বেশিরভাগ ছিল প্রভাবশালী ব্যক্তিরা আপনার এটা আল্লাপাক নিজেই তাদেরকে জালেম বলে ঘোষণা দিয়েছেন এবং তারাই সবচেয়ে বেশি ক্ষতি করেছে দাওয়াতি কাজের মধ্যে বরঞ্চ উপকার যারা করেছেন তারা ছিলেন নিম্ন শ্রেণীর লোক এটাও কোরআনে যখন তারা ঠাট্টা করতো দেখেন তখন নোয়াল্লাম কি বলতেন ইন মিন্না আমাদেরকে নিয়ে ঠাট্টা করছো করু তবে মনে রেখো তৎকালীন সময়ের মানুষেরা শুধু এটা দেখত নোয়া আলি ইসলামকে যারা ঠাট্টা করেছে তাদের কিন্তু আমরা দেখিনি কিন্তু আল্লাহর রসুল বলতেছেন যে আমরাও তোমাদেরকে নিয়ে ঠাট্টা করব হ্যাঁ সেদিন আসবে এবং যেদিন ঠাট্টা করবে যুগের মানুষেরা দেখবেন নাহমুল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 सम्पर् की, की छे जानून, लेंदेन परवर्ती अनुष्ठान पिसा সালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত সুদী দর্শক বিরতির পর আপনাদের সকলকে আবারও এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি জি আমরা বুঝতে পারলাম একটি ঘটনা আমাদের মহতরম ডক্টর হাফিজে বি হেজবুল্লাহ সাহেব উল্লেখ করলেন সেখানে কয়েকটি দিক আমরা জানতে পারলাম এখন যারা প্রভাবশালী তারা কিন্তু আল্লাহর দায়ী যারা তাদেরকে তিরস্কার করে সবাই নয় বলে তারা প্রভাবশালীদের এক শ্রেণী প্রভাবশালীদের এক যারা এই ধরনের আছে তারা কিন্তু তিরস্কার করে আল্লাহ এই তিরস্কারকারীদেরকে জালেম বলে অভিহিত করেছেন আর তিরস্কারের বদলা কি হয় আল্লা রব্বুল্লা আলীগুলো দেখিয়ে দিয়েছেন আমরা যাবো এবার শেখ মুখলেস আমরা আলোচনা শুনলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা যেটা এটা নাবীদের কাজ দাওয়াতের কাজ আর নাবীরা হচ্ছে সবথেকে উত্তম মানব জাতির মধ্যে আর উত্তম জাতির মধ্যে সবথেকে উত্তমদের মধ্যে সবথেকে উত্তম হচ্ছে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যেটা আলোচনা হয়ে গেছে আমাদের মাঝে আমরা দাওয়াত যেমন উত্তম কাজ যেমন শেখ আয়াত পরে তরজমা করে শোনালেন যে সব উত্তম যেমন দাওয়াতি কাজ যদি না করি তাহলে সবথেকে ক্ষতিগ্রস্ত মানুষ হবে যদি দাওয়াতির কাজে আপনার না থাকি যেমন আল্লাহ পাক রবুল্লা আলম বলছেন বলে আসরি আসরের কসম আমি তাফসির বলছি না শুধু সংক্ষিপ্ত অনুবাদটা করছি যে আসরের সময়ের কসম খেয়ে বলছেন আল্লাহ যে নিশ্চয় নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত ইন আ শুধুমাত্র ওই মানুষ যারা ইমান এনেছে ও আমিনুস হাত এবং যারা নেক কাজ করেছেন তারপরে কি বলছেন ওতাওয়া সহবিল হাতি যারা সত্তর দিকে মানুষকে ডাকবে তো এখানে দাওয়াতের কথা বলা হয়েছে যে যদি ইমান আনে এবং নেক কাজ করে নিজে এবং সত্যর দিকে ডাকে আর সত্যর দিকে ডাকতে গেলেই সমস্যার সম্মুখীন হতে হবে ওই জন্য আল্লাহ পাকড়া বলছে অতবা সহ বিসব এবং কি করবে ধৈর্য ধারণ করবে পরস্পর পরস্পরকে ডাকবে এবং এই জন্য আর কি একে অপারকে ডাকবে দাওয়াত দিবে আর এই দাওয়াতের ময়দানে যখন যাবে তখনই আপনার বিপদ আসবে সমস্যা আসবে এখন ধৈর্য ধারণ করতে হবে তাহলে এখানে এই কথা দ্বারা পরিষ্কার যেটা বুঝে যাচ্ছে যে পরস্পর পরস্পরকে উপদেশ দেওয়া তারা আমি ধ্বংস হয়ে যাওয়া যেমন বলছেন যে সিলসিলাই বৈশিষ্ট্য বিলুপ্তি তার অর্থ হলো খাসারত বা ধ্বংসের দিকে চলে যাওয়া আর একটা লাইন এখানে যোগ করতে চাই যে বুঝতে পারলাম ইমান দ্বিতীয় নম্বর আমলে সালে নেক আমল তৃতীয় নম্বর দাওয়া চতুর্থ নম্বর ধৈর্য ধারণ করতে হবে সবর সবর করতে আর দাওয়াত হবে আগের দুইটা বিষয় ইমান আর আমলের দাওয়াত এখন কথা হলো যে আমরা প্রথমে ইমান এবং আমলে সালে হতে হবে তারপরে দুটা এখন আমরা এখান থেকে স্পষ্ট বুঝতে পাচ্ছি যদি ইমান না থাকে তাহলে সে ধ্বংস ইমান আছে আমল সালেহ করলো না তাহলে সে ধ্বংস ইমান আছে আমলে সালেহ আছে ভালো কাজ করলো না দাওয়াত দিল না তাহলে সেও ধ্বংস ভালো কাজ করতেছি কিন্তু ধৈর্য ধরলাম না আমাকে কেউ কিছু বলল আমিও গালিগোলাজ করলাম আমাকে কেউ মারলো আমিও মারলাম ইত্যাদি ধৈর্য ধারণ যদি না করি তাহলে আমিও ধ্বংস এক কথা চারটি কথা বলা হয়েছে কোরআন মধ্যে চারটি আমার মাঝে থাকতে হবে ইসলামের আওতায় যেভাবে ধৈর্য ধারণ করার দরকার সেভাবে ধৈর্য ধারণ করতে হবে যেখানে ধৈর্য ধারণ করার কথা ইসলামের নাই সেখানে ধৈর্য ধারণ করা যেমন বরঞ্চ সেটা প্রতিহিত করতে হবে সেটা আছে এসব মিলে চারটি জিনিস যদি আমাদের মাঝে না থাকে তাহলে আমাদের সফল হতে না যেমন অনেক ঘটনা আছে যে একজন মানুষ ইমানদার এবং নেকামল করেছে কিন্তু ধ্বংস হয়ে গেছে নিজে নেছে ইমানদার কিন্তু সে সৎ কাজে আদেশ করে নেই এই যখন মুসিবত এসে বালা এসছে ওদের সঙ্গে সঙ্গে তাকেও আল্লাহ ধ্বংস করে দিয়েছেন সুতরাং একটা কিন্তু হল দাওয়াত দিব আমি আমার এলিম অনুযায়ী দাওয়াত দেব দাওয়াতের মূল উপাদান কিন্তু হলো ইলম যে জিনিসটা আসবো আমরা বলতেছি যে দাওয়াতের কী যেহেতু দাওয়াতের মূল জিনিসটা হলো মানে ইলম। আমি না জানলে তো কিছু দাওয়াত দিতে পারবো না এই জন্য দাওয়াত দেওয়ার জন্য লাগবে তথ্য ঠিক দাওয়াত না দেওয়াটা কিন্তু তথ্য গোপন করা আমি বলবো আমি নিউট্রাল থাকবো আমি দাওয়াতটা দিতে পারবো না আমি খালি মুসলমান এই যে আমি দাওয়াত দিলাম না মুসলমানের কিন্তু এই অবস্থাটার কোনো জায়গা নেই এই অবস্থাটা তখন হয়ে যাবে কিতমান এলিম দাওয়াত না দেওয়া তখন হবে ইলিম গোপন করা আল্লাহ তবরকতলার পক্ষ থেকে যেই আমার প্রতি অর্পিত দায়িত্ব আসল সেই দায়িত্ব এড়ানো আর এর মুসিবতা কিন্তু বিরাট সেটা গোপন করা হয়ে গেল তখন আমি মানে কেউ যদি নিউট্রল থাকতে চায় তার অবস্থাটা হলো এই সে হলো লান যোগ্য ব্যক্তি আল্লাহর রহমত থেকে আল্লাহর দয়া অনুগ্রহ থেকে সে বঞ্চিত এই দুনিয়াতে থাকবে আমি আরও স্পষ্ট করে যেটা বলতে চাই যেমন রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম হজরত আলী রিয়্লাহআলা হুকিম উদ্দেশ্য করে বলেছিলেন চমৎকার একটা কথা যে আলী তোমার দ্বারা যদি একটা লোক হেদায়ত প্রাপ্ত হয় তাহলে আরবের মধ্যে সবচেয়েতে দামি যে উটগুলো আছে তার চাইতে লাভ একটা লোক যদি তোমার দ্বারা হেদায়ত তাহলে এখানে দেখা যাচ্ছে দেখেন রসুল্লাহ যে ফজিল উদ্ভনা করছেন যে একজন লোক যদি তোমার দ্বারা আমার দ্বারা আপনার দ্বারা সবার দ্বারা যদিও ভেদায়াত প্রাপ্ত হয় সে বেদায়াত থেকে ফিরে এসেছে কুফুরি থেকে ফিরে এসেছে শের থেকে ফিরে এসেছে গোনাহা থেকে ফিরে এসেছে তাহলে আমার আপনার লাভ কি আমার আপনার লাভ হচ্ছে তৎকালীন সময়ে সর্বোচ্চ দামের উঠগুলোর চাইতেও বেশি মানে স্বভাব পেয়ে যাও এক দুই নম্বর দেখো হাদিস মধ্যে কি আসছে সাদা জারিয়ার কথা বলে আসছে ইলাল্লাহ হচ্ছে সাদা জারিয়ার একটা বিশাল রুট বিশাল রুট যে আমি আল্লাহর বান্দাদেরকে সালাতে দাওয়াত দিচ্ছি আল্লাহর বান্দাদেরকে সিয়ামের দাওয়াত দিচ্ছে যারা অমুসলিম তাদেরকে ইমানের দাওয়াত দিচ্ছে তো এই লোকটা যদি আপনার আমল করে এই লোকটা যদি আমার দাওয়াত গ্রহণ করে একজন সালাতি হয়ে যায় একজন সাইম হয়ে যায় তাহলে সেই লোকটা যে স্বভাবটা পাবে আল্লাহ রাবুল আলমিন সেই স্বভাবের অনুরূপ সবও যিনি মানে করেছেন তাকে আসলে আমাদের দায়িত্ব মানে যেটা কর্তব্য এটা আমরা বলেছি একজন মুসলিম তিনি যে যে পর্যায়ে আছেন সেই পর্যায়ে তিনি একজন দায়ী হতে হবে অবশ্যই যে এটা যে ফর্জা দাওয়াতটা এখান থেকে গুরুত্বটা কিন্তু সবচেয়ে বেশি ফুটে উঠবে যে এটা হলো ফর্জা আইন আল্লাহ রসুল কাউকেও ছাড় দেননি বল্লিগ আননি ওলাও আয়া তোমরা আমার থেকে তবলিগ করো আমার পক্ষ থেকে প্রচার করো যদি একটি আয়াতও জানো তো একটি আয়াত জানে না এরকম মুসলিম থাকতে পারে মুসলিম বলতে জানা থাকবেই হবে ওটা তো আছে যারা উপস্থিত আছে তারা যেন অনুপস্থিত ব্যক্তিদের শোনা দিয়ে শোনা এবং আমরা আমরা বলতে চাচ্ছি ওইটার মধ্যে আমাদের আক্রমে যেটা বলেছেন যে বাল্লেগু আল আয় থেকে যেটা পাওয়া যাচ্ছে যে আমরা যেটা এখন বলছি আমাদের দর্শক ভাই বোন শুনছেন তাদের উপর কর্তব্য তখন হয়ে যাবে যে করেই হোক তারা এটা যে যে পর্যায়ে আছেন তাকে সেই পর্যায়ে থেকেই তিনি যা জানেন সেটা আর একটা জিনিস আমি এই করি আমাদের আকরাম ভাই বলেছেন যে ফরজে আইন আসলে এই ব্যাপারটা নিয়ে একটুই আসে যেহেতু কোরআনে একটা আছে না ওই একটা আছে বলতাকুম মিনকুম উম্ম ইয়েদ খাই বলতে কুম মিন কুম উম্মত উইয় দবেন এখান থেকে আমাদের ওলা মাইকার আমা সরফরা বলেছেন যে দাওয়াতি কাজ তো সবার পক্ষে সমানভাবে করা সম্ভব নয় এই বিশেষ বিশেষ পদ্ধতি যেগুলো কোরআন সুনার আলোকে তার জন্য একটা উম্মত মানে একটা দল তৈরি হয়ে যেতে হবে যারা এই বিষয়টি পরিপূর্ণভাবে দায়িত্ব আঞ্জাম দেওয়ার চেষ্টা করবে তোমরা না জানলে পারে যারা জানে তাদের থেকে জেনে নিতে হবে সুতরাং সবার দায়িত্ব এটা সকলকে দাওয়াতি কাজ করতে হবে বাকি ওল আমাদের চূড়ান্ত দায়িত্ব ওদের বসে থাকার কোন উপায় নাই বা পথ নাই টাকা পয়সা ধ্বন্দলের এই দাওয়াতের তো এই শরীয় দায়িত্ব আমাদের ওপরে আসছে এল আল্লাহ নবী ও রসুলদের একটি অন্যতম কাজ আর এজন্যই তারা দুনিয়াতে আবির্ভূত হয়েছিলেন আল্লাহ তাদেরকে মনোনীত করেছিলেন তাদের কাছে আসবেনি খিতাব নাজিল করেছিলেন তাদের প্রতি নির্দেশ দিয়েছিলেন তারা যুগে যুগে অনেকেই ত্যাগ অতিথিকে স্বীকার করেছেন আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লা দিন আমাদের জন্য অশুভ ও আদর্শ দাওয়াত থেকে মুক্ত থাকার কোনো উপায় কারো যে যতটুকু জানবে ততটুকু পৌঁছাবে যে যতটুকু বুঝবে ততটুকু বোঝাবে সেই হিসাবে হয়তো বা এক মানুষ তাদের উপরে সার্বক্ষণিক এটা ফরজ হয়ে যাবে কারোর উপরে ক্ষেত্রবিশ্বাসে ফরজ হবে কারোর উপরে সন্ন্যত হবে কোনো অবস্থাতেই আমরা দাওয়াত থেকে মুক্ত হতে পারবো না অতএব দাবার যদি যথাযথ আঞ্জাম দেই তাহলে নবীর উন্মত হিসাবে যে আমরা পরিচয় দেব পরিচয়টা সার্থক্য সর্বাঙ্গ সুন্দর হবে আশা করি আমাদের এ ব্যাপারে বুঝতে আর অসুবিধা থাকবে না শুধু দর্শক আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে অতিথিবৃন্দকে বর্গ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সুবাহ আসসালামু আলাইকুম বরহমত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 जकत पाठाते তিন টাকা পাঠে আমাদের ইমেইল করুন সাপোর্ট টিভি ডট টিভি কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের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 शाइ आब्दुर रहमान कुरान सा जीवन गड़ी प्रति रविवार और मंगलवार सन्ध्या साढ़े पांच टन सम्प्रचार सकाल छंगे पीस टीवी बांगल्